الشاعر الحب في الرحمن تتملك تصغي الى القلب فيه مشاعر الحب في الرحمن تتملك تصغي الى القلب فيه نحمده ونصلي على رسوله القديم أما بعد شمنت उपस्थितي بستر كارونه ভাইদের প্রতিটি কমেন্টের জবাব দিতে না পারলেও যখনই সুযোগ পাই ভাইদের লেখা কমেন্টগুলো পড়ি জেনে আনন্দিত হই উম্মার এই প্রচেষ্টার দ্বারা তারা উপকৃত হচ্ছেন সত্যি আমাদের প্রতিটি কাজের লক্ষ্যই হচ্ছে এই মুসলিম উম্মা বাস্তবতাকে উপলব্ধি করতে শিখবে বেদিনদের মরিচিকাময় পথ পরিহার করে ইসলামের আলোকোজ্জ্বল পথে সম্মুখ অগ্রসর হবে তো কয়েকদিন থেকেই ভাবছি উম্মা নেটওয়ার্ক এবং এই বান্দার প্রতি মুসলিম ভাই বোনদের ও ভালোবাসার জবাবে ঠিক সেই কথাগুলোই বলবো যা রাসুল্লাহ সাল্ল আলী হোসাল্লামের সাহাবাগন পরস্পরকে বলতেন হাদিজ শরীফে বর্ণিত হয়েছে জন এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্ল আলী হাসাল্লামের কাছে উপবিষ্ট ছিলেন এ সময় অপর এক ব্যক্তি তাদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন উপবিষ্ট লোকটি গমনকারী ওই ব্যক্তি সম্পর্কে বললেন ইয়া রাসুলাল্লাহ আমি ওই ব্যক্তিটিকে আল্লাহর জন্য ভালোবাসি রাসুল্লাহ সাল্ল আলী হোসাল্লাম বললেন তুমি কি বিষয়টি তাকে জানিয়েছ উপবিষ্ট লোকটি বললেন না আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি তখন ওই ব্যক্তি বললেন যে আল্লাহর জন্য তুমি আমাকে ভালোবাসছ সেই আল্লাহ তোমাকে ভালোবাসুন হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনাদের ভালোবাসার জবাবে আমিও সে কথাই বলছি আহাব্বা কুমুল্লা দি আহব্বাবুমাহ যেই আল্লাহর জন্য আপনারা আমাকে ভালোবাসছেন সেই আল্লাহ আপনাদের ভালোবাসুন আর এই কথাও আপনাদের জানিয়ে দিচ্ছি ওহে বুমফিল্লা আল্লাহর শপথ করে বলছি আমি আপনাদেরকে আল্লাহর জন্যই ভালোবাসি সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে আল্লাহর কাছে অনেক বেশি সহিমের হাদিসে বর্ণিত হয়েছে রাসুলসাল আলিম করেছেন আল্লাহ কিয়মতের দিন বলবেন ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা একে অপরকে আমার মহত্বের খাতিরে ভালোবাসত তারপর আল্লাহ তারা বলবেন ইল্লা তাদেরকে আমার স্থান দিব যখন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই সুনানতির মিজির এক হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর মহত্বের খাতিরে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা পরস্পর ভালোবাসা রাখে তারা কেমতের দিন নূরের মিম্বরে অবস্থান করবে আর লোকেরা তাদের মর্যাদা দেখে ইচ্ছা করবে বিখ্যাত আবু তাহম বলেন আমি একদিন দামেশকের জামে মসজিদে খেদমতে উপস্থিত হলাম এবং তাকে বললাম আল্লাহর কসম আমি আপনাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসি তিনি বারবার আমাকে কসম দিয়ে জিজ্ঞেস করতে লাগলেন সত্যিই কি তুমি আমাকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসো আমি প্রত্যেক বাড়ি তা স্বীকার করলাম তখন তিনি আমার চাদর ধরে নিজের দিকে আমাকে টেনে নিলেন আর বললেন একটি সুসংবাদ শুনো আমি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা বলেন সেসব লোক অবশ্যই আমার মহাব্বত ও ভালোবাসা লাভ করবে যারা একমাত্র আমার উদ্দেশ্যে পরস্পর ভালোবাসা রাখে আমার উদ্দেশ্যে পরস্পর উঠা বসা করে আমার উদ্দেশ্যে পরস্পর সাক্ষাতে মিলিত হয় এবং আমার উদ্দেশ্যেই একে অপরের জন্য খরচ করে সহিমে বর্ণিত হয়েছে আশ্রয় দিবেন এর মধ্য থেকে একটি শ্রেণী হচ্ছে এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্যে পরস্পরকে মোহাব্বত করে এই মহাব্বতের ভিত্তিতেই তারা একত্রিত হয় এবং বিচ্ছিন্ন হয় সুনানে আবু দাউদ ও মুসনাদে আহমদের এক হাদিসে বর্ণিত হয়েছে আফবুলি আল হক বফিল্লাহ বৌদ্দফিল্লা সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ভালোবাসা স্থাপন করা আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই বিদ্বেষ পোষণ করা প্রিয় মুসলিম ভাই বোনেরা শুধু ইমানের গুণে গুণান্বিত হওয়ার কারণেই আল্লাহর আনুগত্যশীল বান্ধব হওয়ার কারণেই এক মুসলিম অপর মুসলিমকে ভালোবাসবে এক অপরের প্রতি কোমলতা ও সহানুভূতি প্রদর্শন করবে মূলত এটাই হচ্ছে ইমানের দাবি আর এটাকেই বলা হয় আল্লালাহ যা ইমানের এক অপরিহার্য গুণ মহান আল্লাহ আমাদেরকে ইমানের এই অপরিহার্য গুণে গুণান্বিত হওয়ার তাওফিক দিন একমাত্র তারই সন্তুষ্টি লাভের আশায় পরস্পরকে ভালোবাসার তৌফিক দান করুন আমিন আনিলাম